মানবতার সমাধান Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Innal hamdanillah Nahmaduhu wa nasta'inu Man yahdihillahu falamudillala Oman yudlil falahadiyala Wa ashahadu an la ilaha illallahu wahdahu la sharika la Wa ashahadu anna muhammadan abduhu wa rasoolu Amma ba'du fa'udu billahi min ashshaytanirrajim Wa anna haza sirati mustaqiman Fattabu'uhu wa la tattabu'u subul فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِ ذَلِكَ وَصَاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ عن عبد الله بن مسعود رضي الله عنه قال خطط لنا رسول الله صلى الله عليه وسلم خططن وقال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبولن على كل سبيل الشيطان ينادي إليه وقرا وأن هذا صراط مستقيما فاتبعوه ولا প্রাসাই পদ্মামি বি ইসনাদ হাসান পিস বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা আপনাদেরকে পিস আলোচনা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে এই আলোচনা থেকে বরকত দান করেন জীবনকে সংশোধন করার তফফিক দান করেন আমিন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করব যে বিষয়টি সেটা হল ইসলামের নামে ফেরকাবন্দি আপনারা জানেন যে ইসলাম কি ইসলাম বুঝতে আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি আর যার কারণে ইসলামের নামে অসংখ্য ফেরকাবন্দি রয়ে গেছে চলছে আমরা কোন ফেরকা গ্রহণ করব আর কোনটাকে মেনে চলবো একজন মুসলিম ব্যক্তি যেমনভাবে বিভ্রান্ত ঠিক তেমনিভাবে যারা অমুসলিম তারাও বিভ্রান্ত যে এটা কি ইসলাম আমরা দেখি মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি একক নবী হিসাবে পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন সকল মানুষের জন্য আমরা দেখি কাবা এক আল্লাহ এক আল্লাহর পক্ষ থেকে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে সেটা তো একটাই একই রকম কিন্তু এটাকে মানতে গিয়ে এত দলে দলে বিভক্ত কেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আপনাদের বিনিত আহ্বান জানাবো। দলে দলে বিভক্ত হওয়াটাকে ঘৃণা করতে হবে তবে বিরক্তবোধ করলে হবে না কারণ এটাই স্পষ্ট জানি মানুষেরা দিনকে দলে দলে বিভক্ত করবে খণ্ডবিখণ্ড করবে আল্লাহরাবুল আলম বলেছেন তারা তাদের দিনকে পৃথক পৃথক করেছে অকানু ছিয়া তারা দলে উপদলে বিভক্ত হয়েছে মোহাম্মদ সাল্লাম আপনি এদের মধ্যে অন্তর্ভুক্ত নন আপনি এই দলে উপদলের মধ্যে আপনি অন্তর্ভুক্ত নন তাহলে বোঝা যাচ্ছে রসুল্লাহ সাল্লাহু আলাইহাম এই দিনের খণ্ডবিখণ্ড এবং দিনের মধ্যে যে দলে দলে উপদলে বিভক্ত হয় এর থেকে অনেক উর্ধে ছিলেন এর সাথে তার আল্লাহ আলমিন বলছেন তোমরা তাদের মতো না। যারা আল্লাহর পক্ষ থেকে দিন আসার পরে ঐহির বিধান আসার পরে চূড়ান্ত সংবিধান আসার পরে দলে দলে বিভক্ত হয়েছে এবং মতনক্য সৃষ্টি করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাহলে বুঝা যাচ্ছে দিনকে আমরা খণ্ডবিখণ্ড করতে পারব না আর খণ্ড বিখণ্ডের একটা ব্যাখ্যা আপনাদের কাছে উল্লেখ করতে চাই আল্লাহর আলমী বলেন আকিম উদ্দিন ওলাফার তোমরা দিনকে কায়েম করো দিনকে খণ্ডবিখণ্ড করো আজকে দেখা যাচ্ছে যে দিনের মধ্যে বিভক্তির সৃষ্টির কারণটা কি কেউ কেবলমাত্র ধর্মীয় জীবনে শুধু সালাত সিয়াম, হজ জাকাত এগুলো করছে বৈষয়িক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে ব্যবসায়ী জীবনে রাষ্ট্রনীতিতে চাকরি জীবনে অনুরূপভাবে ক্ষেত্রে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা দিনকে মানছি না তাহলে দিনটাকে আমরা বিভক্ত করে নিচ্ছি দুভাগে ভাগ করে নিয়েছে শুধু সালাতাম হজ্জাখাতের ক্ষেত্রে আল্লাহর বিধান মানব আর এই ক্ষেত্রে মানব না আমি অর্থনৈতিক জীবনে বা ব্যবসায় জীবনে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যবসায় মূল্যীতি মেনে চলবো এখানে কোনো সুদ ভিত্তিক ব্যবসা চলবে না এখানে কোনো প্রতারণা চলবে না স্পষ্ট ব্যবসা করতে গেলে হারাম জিনিসের ব্যবসা করবো না তাহলে অনুপভাবে চেষ্টা করব আমরা যে জীবনের সর্বক্ষেত্রে যে যেখানে থাকবো সেখানে আল্লাহ দিনকে মানার চেষ্টা করব। কিন্তু বিভক্ত করে নিয়েছি দেখুন না এক শ্রেণীর মানুষ শুধু দিনের ফজিলতের উপর আমুল করবেন শুধু ফজিলত নিয়ে ব্যস্ত শুধু মানুষকে আল্লাহর দিকে ডাকবে ফজিলতের দিকে যেগুলো ফজিলত শুধু হা কথা বলবে না পদক বলবে না মানে দিনের মধ্যে যে বিভক্তি সৃষ্টি হয়েছে সেটা আপনাদের বোঝাতে গিয়ে এতটুকু কথা বলতে হচ্ছে যে দিন মানতে গিয়ে এক একটা খণ্ড খণ্ড আমরা গ্রহণ করেছি পুরো দিনটাকে আমরা কেউ গ্রহণ করিনি যেমন ভাবে আমরা বলছি দাওয়াতের ক্ষেত্রে মূলনীতি দুইটি আল আমরুবিল আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা আর আল্লা তালাও বলেন তোমাদের মাঝে একটি শ্রেণী একটি দল থাকা চাই মানুষকে কল্যাণের দিকে ডাকবে মানুষকে আদেশ দান করবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে দাওয়াতের মূলনীতি দুইটি কিন্তু এক শ্রেণীর মানুষ আমরা চাচ্ছি শুধু পজিটিভটা বলবো হাবধক কথা বলবো আমরা মানুষকে নিষেধ করব না এই জন্য একটা শ্রেণী হয়ে গেছি এক শ্রেণী মানুষ রয়েছে আমরা শুধু জোরে জোরে জিকির করবো আরেক শ্রেণী গ্রহণ করেছি শুধু জিকিরটাই জিকিরটা আস্তে আস্তে করতে হবে কেউ আবার গ্রহণ করেছি দিনের একটা অংশ মাত্র অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় শুধু সেটাকেই গ্রহণ করেছি কিন্তু সালাত সিয়াম হজ জাকাত এই ক্ষেত্রে আমরা অতটা লক্ষ্য রাখি না যে আমার সালাদটি হচ্ছে কিনা এইতো দিনকে আমরা খন্ডবিখণ্ড করেছি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আল্লাহর আলমিন বলছেন তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে তাহলে একজন ব্যক্তিকে ইসলাম মানতে হবে রূপে। আমি যেখানে যে ক্ষেত্রে থাকবো ক্ষেত্রে পূর্ণভাবে মেনে চলব আমার বিচরণ যখন মসজিদে হবে মসজিদে সালাত আদায় করবো সুন্দরভাবে আমার বিচরণ যখন পরিবারে হবে তখন পরিবার নীতি রসল্লা সাল্লাহ সাল্লাম যা দিয়েছেন সেটা মেনে চলবো আমার ক্ষেত্র যখন হবে চাকরি জীবনে চাকরি জীবনে গিয়ে আমি ঘুষ খাব না আমি সততা অবলম্বন করব। আমার ক্ষেত্র যখন হবে ব্যবসায়ী ক্ষেত্র তখন সেখানে গিয়ে আমি আল্লাহ রাসুলের দেওয়া নীতি অনুযায়ী ব্যবসা করব। আমার ক্ষেত্র যখন রাজনীতি হবে তখন রাজনৈতিক জীবনে সাহাবা কেরাম চার খলিফা এবং আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম রাজনীতির যে পদ দেখা দেখছেন সেটা আমি করবো সুতরাং কোনো একজন ব্যক্তি কোনো একটা জীবনকে গ্রহণ করতে পারে না প্রত্যেকটি ক্ষেত্রে যখন যার বিচরণ হবে সেটাই করবে আর এই মর্মে যেখানে অবস্থান করো না কেন সেখানে আল্লাহর পথে টিকে থাকবে নিন্দুকের নিন্দাকে তোমরা কখনো পরোয়া করবে না আমরা যেখানে অবস্থান কেন না কেন সেখানে হক কথা বলবো আমরা কখনো নিন্দুকের নিন্দুকে পরোয়া করব না এটাই হলো মুসলিম জীবনের চিত্র সমরিত দর্শক মন্ডলী আমরা এ একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতি পর্যন্ত আপনারা এখানে থাকুন আমরা ইসলাম রাহমতুল্লাহি মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন না উপহার আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগ কে পার করে গেছে দুনিয়া ও পরগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা দেখুন আল্লাহর উপর ভরসা প্রতি বুধবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় দলজি দাই অফ ইসলাম আই চ্যালেঞ্জ এনি হিউম্যান বি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 আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সমানিত দর্শক মন্ডলী আমরা ইসলাম বনাম ফেরকাবন্দি এর উপরে আলোচনা করতে গিয়ে যে কথাটি বললাম যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা দিনকে পৃথক পৃথক করেছে খণ্ডবিখণ্ড করেছে এবং দলে দলে উপদলে বিভক্ত হয়েছে লাস্তমিন হুম ফিসাই আর আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন যে আপনি এর মধ্যে অন্তর্ভুক্ত নন এর সাথে সংশ্লিষ্ট নন তাহলে আমরা দলে উপদলে বিভক্ত হওয়ার সাথে সংশ্লিষ্ট হব না শেষ জামানায় আল্লাহ রাসুলের উন্মদ যে দলে দলে বিভক্ত হয়ে যাবে এ ব্যাপারে রাসুল্ল সাল্লাহ সাল্লাম সতর্ক বাণী উল্লেখ করেছে ইবন মাসুদ বলেন আল্লাহ রাসুল একদা বড় একটি দাগ টানলেন খত্তান রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খত্তান তিনি একটি বড় দাগ টানলেন এবং বললেন তার ডানে বামে অনেকগুলি দাগ টানলেন রেখা টানার পরে তিনি বলছেন সুবুলুন আলা কুল্লি সাবিল দেখো যে এইগুলো কিন্তু এক একটি রাস্তা তবে প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে আছে সম্মানিত দর্শক মন্ডলী রসুল্লাহ সাল্লাম কথা বলে যে দলিল পেশ করতেন তার একটা বাস্তব প্রমাণ তিনি বলছেন ওয়ান্না সিরতি নিশ্চয় এই সোজা সরল পথটি আমার পথে অনুসরণ করোনা যদি এই পথে না চলে এই পথগুলো অনুসরণ করো তাহলে তোমরা এই সঠিক পথটি থেকে আমার পথটি থেকে পথভুষ্ট হয়ে যাবে অতপর আল্লাহ রাব্বুল আলম বলেন আল্লা কুমত্তাক এটা আল্লাহর পক্ষ থেকে ওসিও যেন তোমরা পথ অবলম্বনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো তাকু অবলম্বন করো আমি আপনি যে কোনো দলে ঢুকে পড়ব এটা আমার দায়িত্ব নয় আমাকে বিশ্লেষণ করতে হবে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে সবচেয়ে বড়ো বিষয় হল এই সঠিক পথটি চেনা কারণ আমরা সুরা ফাতেহা প্রত্যেকটি সালাতে পড়ে থাকি সুরা ফতেহার অন্যতম আহ্বান হল ইহদিন আিরোতল মুস্তাকিম সিরোতাল মকদুব একটি মাত্র কথা সুরা ফতেহার মধ্যে সেটা হলো হে আল্লাহ আমাদেরকে আপনি সঠিক পথে প্রদর্শন করুন এই কথাটি আমরা যে কোনো সালাতে পড়ে থাকি প্রত্যেক রাকাতে পড়ে থাকি আর না পড়লে সালাত হয় না তার মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন এই মর্মে যে প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো সঠিক পথটা চিনে নেওয়া কিন্তু আমরা সঠিক পথটা চিনতে পারি না চিনি না সেই আবুদাবুদ দ্বিতীয় খণ্ডের ছয় শত পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন আবদুল্লা বলেন আল্লাহ রসুল বলেছেন কামা আলা বান ইসরায়েল হাদুয়ান্না আলী বিনাল বান ইসরায়েলদের অবস্থা যা হয়েছিল আমার উন্মতের অবস্থা তাই হবে যেমন হবে এমন মিল হবে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার উন্মতের মিল হবে এমনটাই কিরি বলছেন হাদুয়ান্না আলিবিন্নাল জুতাই জুতাই যেমন মিল আমরা মুসলিমরা যে জুতা স্যান্ডেল যে পায়ে পড়ি অমুসলিনের সেই জুতা সেই পায়ে পরে থাকে যেমন মিল রয়েছে ঠিক অনুরূপ মিল মিলে যাবে এমনকি যদি বানিস্রাইলদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হয়তালিক তাহলে আমার উম্মতের মধ্যে এমনটি হবে যে তার মায়ের সঙ্গে সরাসরি জেনাই লিপ্ত হবে রসুল্লাহর বলেন্লাহিল্লা বান ইসরা বিভক্ত হয়েছিল বাহাত্তরটি দলে আর আমার উন্মদ বিভক্তি হবে তিয়াত্তরটি দলে প্রত্যেকেই একটি ব্যতীত জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল ওই জান্নাতি দল কোনটি আল্লাহ জবাব দিলেন মা আনা আলিহি সি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছি এই পথের উপরে যারা থাকবে যুগ যুগ ধরে তারাই হলো সেই জান্নাতি দল আলহামদুলিল্লা রসল্লা সাল্লাম বলেন মা আনা আমি এবং আমার সাহাবিরা আজকের দিনে যে পথের উপরে আছে এই পথের উপরে যারা থাকবে তারাই হল জান্নাতি দল তাহলে পথের একটি গুরুত্ব রয়েছে আমি কোন পথ অবলম্বন করব সেটা আমাকে আগে দেখতে হবে দ্বিতীয় বিষয় এই হাদিসের মাধ্যমে পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে মানুষ দলে দলে বিভক্ত হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই তাহলে আমি ঠেকাতে পারবো না মানুষ দলে দলে বিভক্ত হবেই আল্লাহ রাসুল বলেছেন বিভক্ত হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই তবে আমাকে চেষ্টা করতে হবে ওইগুলোকে ঘৃণা করে সঠিক পথটা অনুসরণ করতে হবে সঠিক দিকটা অনুসরণ করতে হবে এখানে আল্লাশল বললেন যে প্রত্যেকটি রাস্তায় শয়তান বসে আছে এর অর্থ কী আমরা অন্য হাদিস থেকে অর্থটা নিতে পারি সহিবুখারে দ্বিতীয় খণ্ডের এক হাজার ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে রসল্লাহ সাল্লা সাল্লাম একদা বলছিলেন দোয়াতুন আল্লাহান্নামাজু হুফি হা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একটি সময় আসবে একটি কাল আসবে সেই কালে আলেমগন দিনের দায়ী গণ জাহান নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানাবে সাহাবি পোস্ত করলেন হুজাইফা বললেন্লা আল্লাহ রাসুল তাদের পরিচয় বলুন আমাদের কাছে তারা কোন আলেম যারা জাহান নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করবে আর তার আহ্বানে যারা সাড়া দিবে তাদেরকে তারা জাহান নামে নিক্ষেপ করবে জাহান নামে ঠেলে দিবে আশ্চর্য দিনের দায়ী যারা মানুষকে দিনের পথে ডাকছে তারাই যদি মানুষকে ডেকে নিক্ষেপ করে তাহলে আপনি আমাদেরকে তাদের পরিচয় জানিয়ে দিন রসুল্লাম বললেনা ও নবী আল সিনাতিনা তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে দেখতে আমাদের মতই হবে তারা আমাদের ভাষায় কথা বলবে তা রেফুমিনুকা তুমকের জাইফা যখন তোমরা বুঝতে পারবে তাদেরকে অস্বীকার করবে সহি মুসলিমের এবারোতে এতটুকু আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পার্থক্য হলে এত এটাই কুলুবহুম কুলুব সায়াতিন ইন তাদের পরিচয়টা হলো তাদের মানসরূপী দেহের মধ্যে শয়তানের অন্তর রয়েছে বুঝা যাচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ আল্লাম পদ দেখাতে গিয়ে অসংখ্য পথ দিনে বললেন যে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে এটা হলো মানুষ শয়তান দিনের আহ্বায়ক তারা দিনের নামে মানুষকে আহ্বান জানাবে অথচ সেই তিনগুলো সেটা আসলে কোরআন এবং সুননা মাফিক নয় যার কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা বললেন তাহলে এটা মানুষ শয়তান যাদেরকে আলেম হিসাবে আখ্যাত করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য হাদিসে কুলুবহুম কুলুবু শয়াতিন ফিজুসমান ইস অর্থাৎ তাদের অন্তর হবে শয়তানের অন্তর কিন্তু দেহটা হবে মানুষের দেহ আর এখানে একটা বিষয় লক্ষণীয় যখন কোনো ভালো বলবে না যা দেখবে তখন খারাপ দেখবে যা শুনবে উল্টা শুনবে হাতে লিখলেও হাত দ্বারা কাজ করলেও খারাপ কাজ করবে পা দ্বারা চললেও সে চলবে খারাপ পথে কারণ তার সঞ্চালক শক্তি হলো কল অন্তর অন্তর ত্রুটিত পুরো শরীরটাই তার ত্রুটি সমান্ত দর্শক মণ্ডলী এখানে আর একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আবুদাউদের অতিরিক্ত বর্ণায় এসেছে যে বাহাত্তরটি যাবে জাহান্নামে একটি যাবে জান্নাতে আল জামা আহ আল্লাহ বললেন সেটাই হলো জামায়াত উল্লেখ্য যে জামাত বলতে আমরা যেন এটা না বুঝি যে যে দলের সংখ্যা বেশি সেই দলই হলো জামাত না এই সংজ্ঞাটি ভুল এবার মাসুদ রাজ বলেন তাকেই বলে যেটা হকের সাথে মিল রয়েছে যদিও ওই জামাতের সদস্য তুমি একজন হও তারিকের ১৩ নম্বর খণ্ডের দুই শত বাইশ পৃষ্ঠার মধ্যে এই আলোচনা আমরা পাই এই মর্মে জামাতের সংজ্ঞা দিলেন সুতরাং আমাকে আপনাকে মনে রাখতে হবে পৃথিবীতে বা দেশে বা এলাকায় কোন ব্যক্তি যদি হকের উপরে না থাকে আমি যদি একাই আপনি যদি একাই হকের উপরে টিকে থাকেন সেটাই হল জান্নাতি দল রসুল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য এটাই অতপর আল্লা বলছেন বলেন অচিরেই আমার উন্মতের মধ্যে অনেকগুলি দল বের হবে যে দলগুলো সমাজের রন্ধে রন্ধে সর্বত্রি যেমন ভাবে দেহে যদি পক্স বা বসন্ত যদি বের হয় তাহলে কোনো স্থান যেমন ফাঁকা থাকে না ঠিক ইসলামের নামে প্রতিষ্ঠিত এই দলগুলো বহু ভু আমুল তৈরি করবে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিবে কোনো জায়গা বাদ রাখবে না মাদ্রাসা বলুন মসজিদ বলুন প্রতিষ্ঠান বলুন বিশ্ববিদ্যালয় বলুন কলেজ বলুন স্কুল বলুন হাই স্কুল বলুন প্রত্যেকটা কুটিরে কুটিরে সর্বোচ্চ প্রাসাদ থেকে নিয়ে সর্বনিম্ন পূর্ণ কুটির পর্যন্ত সব জায়গায় তারা নিজেদের বিধান মানুষের কাছে পৌঁছে দিবে আমরা এটা বুঝতে পারলাম সুতরাং দল হবেই বিভিন্ন দল সৃষ্টি হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই তবে আমাদেরকে এই দল থেকে এই ফেরকা থেকে পৃথক থেকে আমাদের সঠিক দল সঠিক পথে থাকতে হবে সঠিকটা গ্রহণ করতে হবে এর বিকল্প কোনো পথ নেই এখানে যেমন দলে বিভক্ত হবে কাল কি আমাদের অবস্থা তাই হবে রাসুল্লাহ সাল্লাম বলছেন এই সমস্ত ভ্রান্ত দলগুলো আমার উন্মত হিসাবে অনেক দল আসবে অনেকগুলো দল আসবে আমার কাছে পানি পান করার জন্য আরে ফুয়ার ফুনানি। তারা আমাকে চিনতে পারবে তাদেরকে আমিও চিনতে পারবো অতঃপর আর সৃষ্টি করা হবে তোমায় ও বাইনা অতপর দেওয়াল সৃষ্টি করা হবে অর্থাৎ তাদেরকে পানি পান করাতে দিবেন না ফেরেস্তারা আলাসুল বললেন তোমরা দিচ্ছ কেন আপনার মৃত্যুর পরে তারা অসংখ্য দল তৈরি হবে এবং অসংখ্য দল তৈরি হলে মানুষকে বিভ্রান্ত করবে নিজ নিজ দলের দিকে মানুষকে আহ্বান করবে এবং এই দলগুলো কিয়ামতের মাঠেও এইভাবে আসলের কাজ যাবে আল্লাুল বলবেন চৌকান চৌকান লেমান গাইয়ারাবাদী দূর হও দূর হও ধ্বংস হও ধ্বংস হও যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করেছ সঠিক পথটি আমাদেরকে বেছে নিতে হবে সঠিক পথটি গ্রহণ করতে হবে সঠিক পথ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নেই সম্মানিত দর্শক মন্ডলী আজকে এই মতবাদ বিক্ষুব্ধ পৃথিবীতে অসংখ্য ইসলামের নামে ভুয়া দল তৈরি হয়েছে বহু পূর্বে থেকেই আমরা সেইগুলোর দিকে না তাকিয়ে কেবলমাত্র ওই সমস্ত লোকদের সাথে থাকবো যারা পবিত্র কোরআন এবং সইহাদিসকে অবলম্বন করে পথ চলে তাদের পথেই তাদের দলেই সামিল হব সেটাই আমরা গ্রহণ করব আল্লাহ রব আলিন যেন আমাদের তৌফিক দান করেন আমিন সুহানাক আল্লাহমদেকা আসহাদা আস্তা ফিরকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি لَهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ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 जकतो दान अर्थ पल बैंक सच रोड बार्मिंग শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান